আজ আটাইশ আগস্ট সন উনিশশো পঁচাশি আম বাংলা রঙ্গমঞ্চকে সুপ্রসিদ্ধ নির্দেশক অভিনেতা শ্রী শ্যামল ঘোষ রেকর্ড করেন শ্যামল আমরা খুব খুশি যে আজকে তোমাকে পেয়েছি যদিও তোমাকে পেতে এমনি খুব কিছু কষ্ট হয়নি তোমাকে আগে কন্ট্যাক্টই করিনি করলাম তারপর খুব তাড়াতাড়িতে তাড়াতাড়িতেই পেয়ে গেছি কেন এখনও দু একজন আছেন যাদের পেছনে আমি বছর ধরে লোকে লেগে আছি আর তাদের টাইমটা হচ্ছে না আচ্ছা নাট্যশোধের ব্যাপারটা তো তোমার জানাই আছে আমরা এই যে রিসার্চের কাজটা করছি তার জন্যই চেষ্টা করছি যতগুলো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আপাতত এখন থেকে আমরা জোগাড় করে আমরা রাখতে পারি আমাদের অ্যাপ্রোচটা এটাতে একটু হিস্টোরিক্যাল বেশি আছে ক্রিটিক্যাল ততটা নয় তবে তুমি যখন তোমার কথাটা বলবে তখন ন্যাচুরালি তোমার ভিউসগুলো এসেই যাবে আর আমরা তাহলে আমরা যেটা মানে চাইছি যে তোমার সর্বপ্রথম তোমার সম্পর্কে যত ডিটেলস আমরা রেকর্ড করে রাখতে পারি সেটা ন্যাচুরালি আমরা আরম্ভ চাই তোমার জন্ম কবে কোথায় হল তোমার বাল্যকাল কিরম কাটালো কিরম ভাবে তুমি থিয়েটারের সঙ্গে যুক্ত হলে আর তারপর কি কি কাজ করেছ এই পর্বটা শেষ হবার পর তারপর পরের সম্পর্কে তোমার সমকালীন যারা আছেন তাদের কাজের সম্পর্কে তোমার কি মতো পুরনোদের যাদের কাজ তুমি দেখেছ সেটা এটা বিরাট ব্যাপার মানে বেশ টাইম সাপেক্ষ আর কোনো ভয় পাওয়ার কিছু নেই খোলা মনে কথা বলো এটা আপাতত কিছু তো কথাগুলো আপনি এখানে আমাকে ডেকেছেন এত আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করা খুব কঠিন যাত্রার সঙ্গে যুক্ত আছে বলে সৌভাগ্য জন্ম খুব সঠিক ভাবে সেগুলোর অভাব ঘটেছিল তবে যতদূর আমার ধারণা ১৯৩৩ সালে এপ্রিল মাসে জন্ম ইংরেজি তারিখটা বলতে পারছি না বাংলাতে আমি বলছি কেননা এখন এমন আর কেউ নেই যিনি সঠিক ভাবে আমার কথাটা বলতে পারেন যে আমি কবে জন্মেছিলাম খুলনা জেলার দৌলতপুর শহরে আহ সেখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ঘুরেছি এবং পরে মুর্শিদাবাদের বহরমপুরে বেশ কিছু সময় কাটে বাবা বাবার হ্যাঁ বাবা বাবা আসলে যে শেষ পর্যন্ত আমার বাল্যকালে বাবার সঙ্গে কিছু জায়গায় ঘুরেছি তারপরে আমি বহরমপুরে যখন এলাম তখন আমার বরদিপ কাছে আমি ছিলাম বাবা তখন অনেক দূর পাল্লায় কোথায় চলে গিয়েছিল এবং সেখানে বাবা এবং মা মারা যাওয়ার বাবা হার্ট ফেল করেন আমার বয়স দশ বছর বয়স এবং আমি তার আগে থেকেই বহরমপুরে ছিলাম এবং আমার দাদা মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ওখানে পৌঁছতে পৌঁছতে খবর পেলেন যে বাবাও মারা গেছে আচ্ছা তারপর থেকে বিভিন্ন জায়গায় ঘুরছি এবং আফটার পার্টিশন আফটার পার্টিশন আমি পারমানেন্টলি কলকাতায় চলে আসি বহরমপুর থেকে আচ্ছা বহরমপুর মুর্শিদাবাদ এবং খুলনা পড়েছিল এদিকে এবং তিন দিন পরটা বদল হয়ে যায় বদল হয়ে খুলনা পাকিস্তানে চলে যায় এবং মুর্শিদাবাদেরকে চলে আসে তা আমাদের মানে পারিবারিকভাবে খুলনাতেই আমাদের বাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি ছিল সমস্ত ব্যাপারটাই তখন এলোমেলো হয়ে যায় এবং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে কলকাতায় চলে আসি এবং কাছে এরকম কোনো সময় আমার যদি মনে হয় ফর্টি হবে আমি কলকাতা চলে আসি মানে আমি তার আগে কিছু কিছু থিয়েটার দেখেছিলাম যেগুলো পেশাদার মঞ্চে থিয়েটার এবং কলকাতার কলকাতার পেশাদার মঞ্চের দেখেছি এবং তখন বিখ্যাত অভিনেতা জীবিত ছিলেন অভিনয় দেখেছি মানে আচ্ছা মজার ব্যাপার আসলে আমি এমন একটা পরিবারের মানে মধ্যে আমাকে বড় হতে হয়েছে যাদের আর্থিক হাত খরচের পয়সা পাওয়া বা ইত্যাদি এ আমাদের ভাগ্যে বড় একটা যুক্ত না কখনো কখনো উম কেউ হয়তো বাড়িতে এলেন হয়তো চলে যাবার সময় হয়তো আট আট টাকা দিয়ে গেলেন এইগুলো জমানো থাকতো হ্যাঁ হ্যাঁ এই সব জমিয়ে টমিয়ে ধরুন আমার থিয়েটারের নেশাটা ছিল দেখতে ভালো লাগতো নিজেও খুব ছেলেবেলা থেকে নিজের মতো করে আমার সমবয়সী বন্ধু বান্ধবদের নিয়ে থিয়েটার করবার চেষ্টা করতাম সেই শাড়ি টারি টাঙিয়ে যেমন করে সবাই করে সেইভাবেই হতো এবং তখনই তার মধ্যে নানান রকম স্কিম টিম করবার একটা লম্বা জোগাড় করেছিলাম যে তখন খুবই ছোট আচ্ছা যাই হোক সেটা কথা নয় থিয়েটার দেখতে দেখতে এইখানে দেখতে যখন আসবো আমি থাকতাম সাউথে সাউথে মানে ঠাকুরিয়া থেকে ঠাকুরিয়া থেকে আশা সে বেশ কষ্টকর ব্যাপার তা পর্যন্ত বালিগঞ্জ থেকে আবার ধর্মতলা থেকে ওই পর্যন্ত আবার একানা এই দুয়ানা এবং যাওয়ার সময় দু এই চার চলে গেল এই বাবু একমাত্র স্টার থিয়েটারে তখন আটানার টিকিট পাওয়া যেত আর কোথাও পাওয়া যেত না হ্যাঁ শেষ টিকিট লোয়েস্ট টিকিটের দাম ছিল আটানা আর অন্যান্য সব থিয়েটারই এক টাকা লোয়েস্ট টিকিট তা এক টাকাটা জোগাড় করতে গেলে আমার বেশ কষ্ট পেতে হতো এক টাকা কোনোরকমে জোগাড় হলে স্টার থিয়েটারে অন্তত থিয়েটারটা দেখতে পেত আটানার টিকিটে আচ্ছা তাহলেও তখন আমার হাতে আনাচারেক পয়সা থাকত। তখন খুব ঘন ঘন নতুন নতুন নাটক হতম ধরুন এবং উনি প্রায় দু মাস বাদে বাদে একটা করে নতুন বই এবং ভীষণ কালারফুল ভীষণ কালারফুল বই উনি সাধারণত তখন হিস্টোরিক্যাল বই করতেন। দু একটা ওই সামাজিক জাতীয় বই বা পারিবারিক বই করেছেন কিন্তু সেগুলো খুব একটা জমেনি ঐতিহাসিক নাটকেই ও খুব খ্যাতি ছিল ঐতিহাসিক বা পৌরাণিক নাটকে এবং তখন ভালো দামি পোশাক ভালো সেট রঙিন আলো টালো ইত্যাদি ব্যবহার করে বেশ জম জমজম করত জমজমাট করতো এইরকম থিয়েটার উনি নিয়মিত করতেন ঠিক বিপরীত দিকে দেখতে পাই যে সামনে শ্রীরাঙ্গম এখন বিশ্বরূপা যেটা শ্রীরঙ্গমের সামনে বোধ হয় কোনো কুঞ্জবন জাতীয় কোনো একটা ফুলবাগান ছিল সেটা পরবর্তীকালে জঙ্গলে পরিণত হয়েছে এবং সেই জঙ্গলের সামনে দেখত অনেক সময় দুই বৃদ্ধ মনোরঞ্জন ভট্টাচার্য মহর্ষি এবং শিশির কুমার বসে বসে ভাড়ে চাট এটা আমরা দূর থেকে দেখতাম এবং বেশ ভালো লাগত এই মঞ্চে লোক হতো না বিশেষ লোক হতো না এবং যারা অভিনয় করতেন তাদের মধ্যে আহ নাম করা অভিনেতার সংখ্যা খুব কম ছিল অর্থাৎ ঠিক মতো হয়তো এমন হতে পারে হয়তো ঠিকমতো পেমেন্ট তারা পেতেন পেতেন না বা ইত্যাদি সেই কারণে বড় তখনকার দিনে যারা বক্স তাদের প্রায় অনেককেই ওখানে দেখা যেত না কম্বিনেশন নাইট হলে তখন হতো এছাড়া বেশিরভাগ সময় খুব তখনকার দিনে অল্প পরিচিত অভিনেতা নিয়ে করা হতো মঞ্চ খুব জীর্ণ এমন ঘটনা দেখেছি যে খুব সিরিয়াস একটা জায়গায় অভিনয় হতে হতে দুটো হুলোবেড়াল ওপর থেকে নিচে লাফিয়ে পড়লো থেকে চলে গেলো অনেক বিড়াল বড় হয়তো এখন মাইকেল মাইকেল মধুসূদন করছে বই এবং সেখানে একটা দারুন তৈরি হচ্ছে খোলা এবং সেগুলো তারাবার হ্যাঁ সেগুলোকে এ করবার কোনো লোকজন ছিল না আচ্ছা তোমার চোখের সামনে এই ঘটনা মতো যে তার অভিনয়ের বিশেষ গুণ কি এই ক্ষমতা আমাদের তখন ছিল না আসলে আমাদের অনেক বেশি চমক লাগতো মহেন্দ্রগুপ্তের অভিনয় হ্যাঁ সেটা একটা বেশ কিছুক্ষণের মধ্যে একটা মাতিয়ে দিতে পারত কিন্তু শিশুবাবুর অভিনয়ের মধ্যে যে সমস্ত সূক্ষ কাজ সেগুলো আমাদের তখন বুঝতে পারতাম না আর তারপরে এরকম জীর্ণ সেট ভাঙা মঞ্চ বেড়াল ঘুরছে লোক নেই একটা লোককে দেখছিল একটু আগে টিকিট ছিঁড়ছিল কই হয় বলতে সে দেখলাম এখানে একটু গাড়ি লাগিয়ে ঢুকে পড়েছে মেকআপটাও ভালো করে নেয়নি এই সবটাই একটা জীর্ণ অবস্থায়। মাইকেল যিনি তিনবার করে পোশাক বদলাতেন কলেজে সেই মাইকেল যখন দেখি একটা টাইল করেছে সেটা একটা দড়ির মতো এখানে ছুঁড়ছে হ্যাঁ আচ্ছা ক্রেপ বেশি খরচা হবে বলে এই জুলপিটা এতটুকু করেছে হুম এইখানে ঝোলেনি হ্যাঁ কোন রকম একটু মট লাগিয়ে নেবেছেন এটা এরকম খুব জীর্ণ সব ব্যাপার তখন কিছুতেই মিলিয়ে নেওয়া যায় না কিন্তু অনেক শিশির কুমার হ্যাঁ আমি করছি এটাই যথেষ্ট এখন তার মুখ খুলে গেল স্টেজের উপরে এইসব দেখছি সব ব্যাপারটাই এত হালকা ভাবে হয় আচ্ছা দর্শক প্রায় নেই আচ্ছা ধরুন পঁচিশ তিরিশ চল্লিশ জন দর্শক হাউসে তার মধ্যে ওই একটা এরকম লিফলেট বিক্রিত হতো কেউ কিনতো না দাম তিন আনা তখনকার দিনে তিন আনা মানে অনেক আটানা তিন আনা একটা লিফলেটের দাম সেই লিফলেটটাতে লেখা আছে যে জাতীয় সরকারের জাতীয় নাট্যশালা গঠন করা উচিত কেন উচিত এখন এটা কেউ কিন্তু না কিন্তু তখনও আমি কিছু কিছু নাটক দেখেছি শিশু কুমারে এবং তার পরবর্তীকালে দেখেছি সেই সময় ধরুন আমার মনে আছে একটা বিশেষ দৃশ্য মাইকেলের যেখানে দিনা দায় মাইকেলের সমস্ত জিনিসপত্র ক্রক করে নিয়ে যাওয়া হচ্ছে দৃশ্যে দেখা যাচ্ছে হেনরি একপাশে কাকছেন চোখের উমাল দিয়ে দাঁড়িয়ে আছে আর একদম আপস্টেজ আপ সেন্টারে িয়াম বায়োজনেরখানা জি জাতীয় বই আর বাদ বাকি সবই আঁকা অর্থাৎ এরকম একটা ইয়ের উপরে বই আকা আছে হচ্ছে না এখন ক্রোপ করে নিয়ে যাবে নেবার মতো বস্তুও নেই মানে মঞ্চের নেবার মতো বস্তুও নেই ফলে গেল পরে আর একটা এরকম যাচ্ছে এইরকম দু তিনবার হতে হতে বিদ্যাসাগর ঢুকছে বিদ্যাসাগর এই অবস্থাটা দেখে খুব ব্যাকুল হয়ে পড়লেন এবং হেন্দ্রি বললেন যে দেখো আমাদের কিভাবে বিদ্যাসাগর ওদের বললেন তোমরা কত টাকা পাবে আচ্ছা ঠিক আছে ধরুন আহ ডান দিকে বিদ্যাসাগর বা দিকে হেন্ডিয়ে থাক আর পেছনের দিকে বাবু ব্যাক টু অডিটোরিয়াম করে দাঁড়িয়েছিলেন আমার ওই অত বালক বয়স সেই স্মৃতিটা সাংঘাতিক মনে আছে এগিয়ে আসছেন সমস্ত অবস্থা থেমে আছে এসে বিদ্যাসাগরের সামনে এসে দাঁড়ালেন আমি কি বলবো তুমি আমি আশীর্বাদ করো এই জায়গাটা এমন একটা হাইটে তুললেন তুমি আমায় আশীর্বাদ করো এবং তার উপর এই কার্টেনটা আসবে সেটা ভাবা যায় মানে তখন আমি এত কম বয়সেও সেটা আমাকে বিপুল ভাবে নাড়া অবস্থা তৈরি হয়েছিল এইরকম আরো দু একবার শিশির কুমারের অভিনয়ের মধ্যেও আমি দেখেছি আলমগীর নাটক হচ্ছিল তার একটা জায়গায় উদীপুরি তাকে বোঝাচ্ছিলেন যে রাতে তুমি নানান রকম হ্যালুসনেশান দেখো এবং তুমি সারা রাত জেগে থাকো এটা আলেমগীর বিশ্বাস করেন না এবং শেষ পর্যন্ত তিনি এইরকম একটা ঘটনা বর্ণনা করতে করতে নিজেই অন্য হবে। একটা ড্যাগারকে নিয়ে নিজের বুকে বিঁধিয়ে দিচ্ছিলেন দিতে দিতে সেটাকে আটকে দিলেন এই সত্যটা যদি আমি মেনে নি তাহলে আমার হার স্বীকার করা হয় তিনি সেটা মেনে নিলেন না উনি একজনকে হুকুম করলেন যে এই উন্মাদিন এই বালিকাকে তাকে বাঁচাবেন তাকে নানান রকম ভাবে প্রতি রাত্রে এই বিপজ্জনক অবস্থা থেকে তৈরি করেন এটা উনি বুঝতে পারলেন বোঝার পর মুহূর্তে তার প্রতি কৃতজ্ঞ হওয়া দূরের কথা উল্টে বললেন যে তাকে এইগুলো তখনও নাড়া দিয়েছে অর্থাৎ তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আমার যা খুব সাধারণ মানে যারা নাটক সম্পর্কে কিছু ভাবলে চিন্তা করেন না তাদেরও তো নাড়া দিচ্ছে আমার যখন নাড়া দিয়েছিল তাহলে আমাদের থিয়েটারে তো এমন একটা ব্যাপার হওয়া দরকার যে সেটা যেমন একজন বুদ্ধিমান দর্শককে নাড়া দেবে তেমনি একজন আমার মতো তখনকার অপটু অশিক্ষিত একজন দর্শককেও তখন মোটামুটিভাবে সে ধরে রাখতে পারবে এই যে থিয়েটারের এই জাদু এটা তো আমরা পেলুক না আমরা আমাদের থিয়েটারে রাখতে পারিনি ধরে রাখতে পারিনি আচ্ছা এছাড়াও তখন এইভাবে করতে করতে যাই হোক এটা করছিলাম। এবং এইটাই নাটকের চূড়ান্ত শেষ কথা হঠাৎ আবার ঠাকুরিয়া পাড়াতে একটা থিয়েটার দেখলাম থিয়েটারটা একটা বাইরে কারা এসেছিলাম একটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া একটা অভিনয়টা কোথায় অভিনয় বলে কিছু দেখছি না অথচ সাংঘাতিক ভাবে হয়ে যাচ্ছে কোনো সিন নেই কিছু নেই কাঠের করছে সব নানান রকম ব্যাপার মনে আছে তার মধ্যে বন্দ্যোপাধ্যায় নাট্যকার এবং বোধহয় মমতাজ আহমেদ ছিল এটা গণনাট্য সংগ্রহ থেকে করা হয়েছিল সেই প্রথমে এবং আমি দেখে আমার জীবিত সম্পর্কে যা ধ্যান ধারণা ছিল সকালটা বদলে গেল আচ্ছা এবং যখন সে বইগুলো লাইব্রেরি থেকে সংগ্রহ করতাম নাটকগুলো পড়তাম এবং পড়বার সময় ওদের মতো করে চেষ্টা করতাম হ্যাঁ এবং সেই অ্যাক্টিংগুলো খুব সুরেলাং চলছে এবং আমার এক বন্ধু তাকে আমি আমার গোপন কথাটি বলব যে এরকম একটা নাটক দেখেছি তারই সহযোগিতায় আমি ওদের সঙ্গে যোগ দিচ্ছি গণনাট্যের সঙ্গে এবং তখন একটা নাটক করেছিলাম সেটা মমতাজ আহমেদের ডিরেকশনে বিচার বলে একটা শর্ত এটা ছিল একটা বলে একটা নাটক আর মারা গেছিল একটা সত্যি ঘটনাকে কেন্দ্র করে নাটকটা লেখা হয়েছিল যে উত্তরবঙ্গে চালের খুব ক্রাইসিস দেখা চাল সংগ্রহ করতে আসে খালি হাতে তখন বাচ্চাটা বলেছিলাম খেতে দাও ওই বাহেলে করা সে বাচ্চাটাকে এবারে কোর্টে কেস ওঠে এইটা নিয়ে একটা শর্ট প্লে এবং এখানে বলা হয় যে হ্যাঁ লোকটা সত্যি তখন প্রশ্ন করে যে হজুর আমি তো কিছু জানি না আমি আমি কয়েকটা কথা জিজ্ঞেস করি যে আমি যদি না খেতে পেয়ে চুরি করতাম তাহলে কি হতো বললো চুরি করলে ধরা পড়লো তোমার জেল হয়ে যেত খারাপ ব্যাপার বললো আচ্ছা না খেতে আমি যদি আরো খারাপ একটা মানুষ তার জীবন বাঁচিয়ে রাখতে পারে নাংঘাত তাহলে না খেয়ে যে আমি শুকিয়ে শুকিয়ে মরে যাব তার জন্যে আপনারা আমার কি শাস্তি বা বরাদ্দ করেছেন এবং তখন বিরক্ত হন তখন তোমার বয়স আর কত হবে সতেরো আঠারো হবে তাদের অভিনয় যেরকম শিশের বাবুর দু শেষের কথা বললে সেরকম অন্যদের সম্পর্কে কিছু খুব স্পষ্ট মনের উপরে ছাপ আছে দাগ কেটে হ্যাঁ কিছু কিছু অভিনয় সেই সময় আমি দেখেছি এবং কম্বিনেশান নাইট তাতে অনেক ধরনের অনেক অভিনেতা একটি আসতেন এরকম কিছু কম্বিনেশান নাইটও দেখেছি এবং আলাদা করে তখন ধরুন নির্মলেন্দু সন্তোষ সিংহ রবি রায় অরিন্দ্র চৌধুরী এরা সবাই তখন টিভিতে প্রত্যেকেই খুব ভালো অভিনেতা ছবি বিশ্বাস এরা মঞ্চে এখন ছবি বিশ্বাস সম্পর্কে মনে হয় মনে কত হয় যেকোনো যে উনি যখন অভিনয় করতেন ওরকম অ্যাসমার ব্যাপার ছিল সেই কারণে উনি একটা নিজস্ব অভিনয় রীতি তৈরি করে করেছিলেন ধারা উন্নত করে যে ওই কেটে কেটে ছোট ছোটো করে কথা বলা